আয়শা রদে আলাহু তালাহা হতে বর্ণিত তিনি বলেন একদিন উম্মু হাবিবাহ ও উমু সালামা রাজু তালাহা তার সাথে আলোচনা করলেন যে তারা হাবাসায় খ্রিস্টানদের একটি গির্জা দেখে এসেছেন সেই গির্জায় নানা ধরনের চিত্র অঙ্কিত রয়েছে তারা দুজন এসব কথা নবী সাল্লাহ সাল্লাম এর কাছে উল্লেখ করলেন তখন তিনি বললেন তাদের কোনো নেককার লোক মারা গেলে তার কবরের উপর মসজিদ তৈরি করত এবং এসব ছবি অঙ্কিত করে রাখত এরাই কেয়ামতের দিনে আল্লাহর সর্বনিকৃষ্ট সৃষ্টি হিসেবে গণ্য হবে